আসসালামু আলাইকুম আম্মা বাদু আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আপনাদের জন্য পর্বভিত্তিক আমরা এক একটি হাদিসের ঘটনা উপহার দিতে চলেছি যার মধ্যে রয়েছে অনেক অনেক শিক্ষণীয় বিষয় সম্মানিত দর্শক আসুন আজকেও পর্বভিত্তিকে আয়োজনে আমরা আপনাদের সামনে রেখেছি এমন একটি বিষয় যেখানে রসুল করিম সাল্লুআ আলিম সাল্লামের কাছে এসে একদল মানুষ এলো জাকওয়ান গোত্রের মানুষেরা আসলো এসে তারা বিশ্বনবীর কাছ থেকে কোরআনুল করিম শিক্ষার নামে কিছু সাহাবিদের পাঠানোর কথা আবেদন করলেন যে আমাদের এলাকায় অনেক মানুষ মুসলিম হয়েছে আমাদেরকে কিছু কারি সাহাবি দিন যাদের কাছে কোরআন শিক্ষা করা যেতে পারে আমরা পুরা ঘটনা সম্মানিত আলোচক বৃন্দের মুখ থেকেই শুনব আসুন প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আজকের সম্মানিত আলোচক আমাদের সাথে যারা রয়েছেন আছেন প্রফেসর ডক্টর এবি এ মেহবুল্লাহ সালাম আলাইকুম ওরা এবং রয়েছেন আমি জাহাঙ্গীর আলম ইসলাহি জি আসুন আমরা আলোচনায় ফিরে যাই শেখ শহীদুল্লাহ খান মাদানি। আপনি বলুন বিষয়টি দর্শক শ্রোতাদের উদ্দেশ্য আলহামদুলিল্লাহ ওসালাত ওয়সালাম ওয়াইলা রসুল হিল করিম ওয়াইলা ও সাহবিহি আজমআ আলহামদুলিল্লাহ আমরা মুসলিম উম্মার কাছে সুপ্রিয় হাদিস সেই হাদিসের ধারাবাহিক কাহিনীগুলি যার মাঝে রয়েছে মুসলিম উম্মার অনেক শিক্ষণীয় বিষয় সেগুলি পর্যায়ক্রমে আমরা শ্রোতাদের সামনে উপস্থাপন করে আসছি আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস থেকে একটি ছোট্ট কাহিনী আমরা শোনাতে চাই কিন্তু বিষয়টি অত্যন্ত যে হাদিসটি বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি খাদিমুর রাসুল্লাহ তিনি বলেন কিছু মানুষ রেম এবং দাকুয়ান ए गोत्रगुलिर किू मानूष रसुल्लाह आलीसल्लम का किरण पाठक सहाज सहजा आवेदन करल आवेदन कर ले रसुल्लाह आली हुम जिन्हें इसलमर प्रचार प्रसार सब समय करें कथाओ जो किज्ञ कुरान् पाठक और शिक्षक प्रेरण करो मानुष्टर इसलम ग्रहण बृद्धि है তাহলে কে না চায় রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম সহজ মনে সরলভাবে তিনি তাদের আহ্বানে তাদের আবেদনের প্রেক্ষিতে তাদের আবেদনের প্রেক্ষিতে প্রায় সত্তর জন সাহাবিকে নির্ধারণ করে তাদের সাথে দিলেন কিন্তু আফসোসের বিষয় রাসুল সাল আলি হোসাল্লাম সহজ মনে সহজভাবে দিলেও যারা আবেদন করলো তাদের মন সহজ ছিল না তাদের ভিতরে ছিল একটি লোকায়িত ষড়যন্ত্র হত্যা করলেন আমরা আপনার কাছে আবারও আসব শেখ আহমেদুল্লাহ যদি পরবর্তী ধারাবাহিকতা আপনার মুখ থেকে আমরা দর্শকদের উদ্দেশ্যে উপহার দিতে পারি তাহলে একটু চিত্র ফিরে আসে ধন্যবাদ আপনাকে আলাহ রসুল করিম আহাদ অত্যন্ত চমৎকারভাবে কথা বিষয়টি তুলে ধরছিলেন আমাদের শেখ শাহিদুল্লাহ এবং বিষয়টি অনেক বেশি মর্মান্তিক অত্যন্ত অনেক বেশি দুঃখনীয় এবং অত্যন্ত কষ্টদায়ক আমরা আসলে যেটুকু আলোচনা করেছিলাম এটুকু থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল্লাহ সাল্লাসাল্লাম দিন প্রচারের ব্যাপারে সেই সমস্ত সাহাবিগকে এখানে শুধু সাহাবি বললেই বিষয়টি মনে হয় পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে না সাহাবি নন তারা ভিতরে বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদেরকে কারী বলা হত কারি বলতে আমাদের এই যুগের বর্তমান সমাজে প্রচলিত ইসলামের বিশ্বাস মানে সার্বিক ব্যাপারে সে যুগে কারি শব্দের প্রয়োগই ছিল অত্যন্ত বুৎপত্তি সম্পন্ন আলেমে দিনের উপরে কারি শব্দের প্রয়োগ হতো আর একটা লাগাতে পারেন তারপরে নিয়ে আসছি তো এই লোকগুলো যখন সাহাবি সত্তর জন আমার সাহাবি এক জায়গায় নিয়ে গেলেন জায়গাটির নাম হচ্ছে বীর সেখানে নিয়ে তারা ঘেরাও করে তাদেরকে এখানে কারই শব্দটা জানলেন কার মাধ্যমে যদি একটু খুলে বলেন আসলে কার মাধ্যমে বিষয়টা হাদিসে আসেনি উনি জানতে পেরেছেন যায় একজন তারা সাংসারিক কাজে ব্যস্ত থাকত কেউ কেউ লাখড়ি কোড়াতো এবং সেটা বিক্রি করতো এইভাবে আসতো ইয়াহুন আর ওইসলাই তারা রাত করত। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সেই যুগে কারি বলার ছিল না সেটাও সেটাও আমি শুধু আমাদের সমাজে প্রচলিত অর্থ না বুঝে এরকম হাফিজ মানে অবশ্যই মানে যাদের ছিল কি বলা হতো তাদেরকে বলা হতো কারণ সেই দৃষ্টিকোণ থেকে যে সত্তর জন শহীদ হয়ে গেলেন হৃদয়ে আঘাত করার মতো যার কারণে তিনি একদিন দুই দিন নয় প্রায় একটি মাস লাগাতার ধরে ধরে রাইল জাকওয়ান এদের নাম ধরে ধরে উদ্বোধ করেছেন হান তো আমরা এই ঘটনাটা আমাদের বর্তমান সময়ে কারীদের যে একটা পজিশন আলী কাছে যে নবীজি সাল্লাহ বা হেফস বা আলিম তাদের যে একটা মানে মর্যাদা নবীজি সাল্লাহ সেটা এ হাদিস দ্বারা আমরা ইসলামের দাওয়াত এ ধরনের সাহাবিদের ভূমিকা কিছু আকিদাগত শিক্ষণীয় বিষয় রয়েছে এবং কিছু আমলগত শিক্ষণীয় বিষয় রয়েছে আকিদাগত সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রসুল সাল আলহিহাল্লামের কাছে তারা যে আবেদন করেছিল এটা একটি ষড়যন্ত্রমূলক আবেদন কিন্তু রাসুল সাল্লাইসাল্লাম গায়েবের খবর জানতেন না তাই তিনি এটি অনুভব করতে পারেননি সহজ সরল মনে তিনি তাদের আবেদনকে পূরণ করার চেষ্টা করেছেন তলে হাদিস বলে দিচ্ছে এই ঘটনা যে আল্লাহ রাসুল সাল্লাইসাল্লামকে ওহের মাধ্যমে কোনো গায়েবী তথ্য যদি জানানো হয় সেটি ছাড়া তিনি নিজে মাত্রের খবর আল্লাহর কাছে আছেন যদি দর্শকদের উদ্দেশ্যে মধ্যে এই ধরনের বেশ কিছু আয়াত আছে ইস আল্লাহ আপনি বলে দিন হে রসুল যে আমি কোনো ভালো এবং মন্দের অধিকারী নই অধিকার রাখি না মালিক নই আল্লাপাক যাকে যতটুকু ক্ষতি পৌঁছাতে চান অথবা ভালো দিতে চান সেটা আল্লাহ পাকের এখতিয়ারের মধ্যে সীমাবদ্ধ এর এরপরে দেখেন স্পষ্ট করে বলছেন পাক যদি সত্যি আমি জানতাম তাহলে তো আমি অনেক ভালো নেক নেক কাজগুলো করতাম আর কি গুরুত্ব দিতে পারি এই জন্য যে এটি একে তো আকিদাগত বিষয় দ্বিতীয়ত হলো আমাদের অনেক মুসলিম ভাইয়ারা যারা আল্লাহ রসুল আমি তো মনে করি যারা রসুল আকরাম সাল্লা সাল্লামের গায়ব জানা সম্পর্কিত বিষয়ে ধোঁয়া সাথে আছেন তাদের জন্য এই একটি আয়াত যথেষ্ট তিনি নিজেই বলছেন আমি কল্যাণ অকল্যাণের কোনো কিছুর মালিক নই আমি গায়ব জানি না আর আমার বলছি তিনি এক বিশ্বাস করি একত্ববাদু এই নয় যে আল্লাহকে শুধু এবাদতের ক্ষেত্রে আমি স্বীকার করবো একত্রবাদ একটি পয়েন্ট এটাও যে আল্লাহর গুন অনেক নাম জানাচ্ছি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আরও বেশি গুরুত্ব আরোপ করে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির দ্বারও প্রান্তে উপনীত হয়েছি সামান্য সময়ের জন্য বিরতি চাচ্ছি বিরতির পরে আবারও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রয়াস ব্যক্ত করে আপনাদের কাছ থেকে কিছু সময়ের জন্য দূরে যাচ্ছি সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদর উদ্দুজ্জামান আদিবি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা Saturday's provide In Britain we are facing one big problem that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 बुजुर्ई विशिष्ट नीतिमाल जार कारण इसमाम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বিরতির পরে সেই ধারাবাহিকতায় আপনাদের সামনে উপস্থিত হচ্ছি যেটা আলোচিত হচ্ছিল যেম সাল গায়বের খবর জানতেন না গায়বের খবর একমাত্র আল্লাহ সুবাহ জানেন তিনি ছাড়া আর কেউ জানেন না জি শেখ আহমদুল্লাহ আপনার কথা চলাকাল যেটা বলছিলাম না করার জন্য নিয়ে নিলাম কিছু মনে করবো একটা আয়াত এটা আর একটা কিন্তু সুস্পষ্ট আয়াত আছে সেটা এখানে চলে আসা উচিত যে একটু সেটা আল্লাপাক বহু বছর যাবতীয় যা কিছু সব কিছু কার হাতে আল্লাহ একমাত্র আল্লাহ এখন আমাদের যারা গাইবে বিশ্বাসী বলে তারা অবশ্য একটা আয়াতের দুটো শব্দ ব্যবহার করে। এবং সেটা দিয়ে প্রমাণ করতে চান আল্লাহ পাত তাকে শিখিয়ে দিয়েছেন যেটা তিনি জানতেন না আমরা বলি যেটা শিখিয়েছেন সেটা জানতেন কিন্তু মালিক একমাত্র আল্লাহ সবচেয়ে বড় আমাদের আলোচিত ঘটনার যে মূল অংশটি রাসুল্লাহ সাল্লাহাম যদি জানতেন যে তারি প্রিয় এবং বিশিষ্ট এই সত্তর জন সাহাবি আলিম সাহাবি এদের সঙ্গে কি প্রতারণা করার জন্য তারা এসেছিল তেমনি ভাবে ভবিষ্যতের কোন তথ্য অগ্রিম কেউ দিতে পারেন না যেমন আজকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অনেকেই রাশিবিদদের কাছে গিয়ে উপস্থিত হয় জ্যোতিষীদের কাছে উপস্থিত হয় যারা গণক পাঞ্জিয়া তাদের কাছে উপস্থিত হয় ভবিষ্যতের কিছু তথ্য নেওয়ার জন্য যে এই ধরনের ধারণা করে যে ভবিষ্যতের বা অদৃশ্যের কিছু তথ্য দিতে পারে এমন কোন গণক জ্যোতিষী রাশিবিদের কাছে যদি কোন মুসলিম যায় কিছু জিজ্ঞাসা করে যা উত্তর দেয় সেটাকে যদি সত্য বলে মেনে নেয়। তাহলে সে হয়েছে প্রতি করে। বিষয়টি সহজ নয় শেষের সাথে আরেকটু উপকারিতা আমরা যোগ করতে পারি হাদিস থেকে আমরা যে শিক্ষাটি পেলাম সেটা হলো ইসলামের ক্ষতি সাধনের জন্য মুসলিমদের ক্ষতি সাধনের জন্য কাফেররা যতটা না ক্ষতি করতে পারে তার অনেক বেশি ক্ষতি সাধন হতে পারে জানলাম যে এই লোকগুলো যদি কাফেরদের লেবাস নিয়ে আসতো তাহলে হয়তো তাদের চক্রান্ত ভিন্ন ধরনের হতো ওটা মোকাবেলা হয়তো সহজ হতো কিন্তু যেহেতু লেবাস তারা ইসলামের নিয়েছে এই এদের দ্বারা ক্ষতিটা হয়ে গেছে অত্যন্ত বড় মাপের এত বড় ক্ষতি তিনি যাবৎ কন্টিনিউ কখনো বদটাই কষ্ট পেয়েছেন তাহলে একটি বিষয় আপনি অবতারণা করলেন শেখ ডক্টর হিজবুল্লাহ আজকে পাক ভারত দেশে অনেক এলাকাতে দেখা যায় যে পীর মা শেখ তাদের কারোর আমাদের কোনো বিদ্বেষ নেয়ই তারা বরং আল্লাহ তাদের উপরে রহম করুন কিন্তু তাদের মাজারে কিংবা তাদের কাছে জীবিত থাকাকালীন মানুষ যায় অনেক সময় ভালোর জন্য বা ধরনের অনেক কিছু ভবিষ্যতের খবর তারা জানেন এ আকিদা পোষণ করেন এটা কতটা ইসলামের সাথে সাংঘর্ষিক একটু এটা আসলে সত্যিকার অর্থে যেটা বলতে হয় সেটা হলো এই এই ফিতনাটা শুধু আমাদের পাক ভারত উপমহাদেশেই নয় অন্যান্য দেশে আছে আমরা বলি তাহলে এটা কখনোই একজন ইমানদারের আকিদা হতে পারে জিন্দা হোক মৃত্যুত্ব কথাই বলা দরকার নেই জিন্দাও যদি কোনো পীর হয় যত বড় পীর হোক না কেন তাহলে কিভাবে বলবে যেখানে একটি পয়েন্ট নাজক করলে অপূর্ণ থেকে যায় কিনা সেটা হলো বলো আমাদের শেখ শহীদুল্লাহ খান যে হাদিসটি উত্থাপন করলেন সহিবাউদেরবর্ণিত এই হাদিস থেকে কেউ আবার ভুল না আমি বিশ্বাস করলাম এটিও ইমানকে বিধ্বংসী ইমানকে ধ্বংস করে আপনি তার কাছে যদি জানতে চান সেটাও কোন ভবিষ্যতের খবর দেয় বলে দাবি করে তার কাছে যদি কেউ যায় যাওয়ার কারণেই তার ৪০ দিনের সালাত আল্লাহ সুত কবুল করবে স্পষ্ট শুধুমাত্র জ্যোতিষীর কাছে ভবিষ্যৎ বাণী গ্রহণ করে এমনটি না আমাদের দেশে সাথে আরেকটা পয়েন্ট যোগ করি আপনি যেটা বলছেন এটার সঙ্গে জড়িত কিন্তু সমাজের খুব সাধারণ শ্রেণীর মানুষ দুঃখজনক বিষয় যেটি সেটি হলো এই দৈনিক সাধারণ মানুষ একেবারে পড়ে না এটা দেশের শিক্ষিত শ্রেণী মানুষ বেশিরভাগ পড়ে তাদের ভিতরে যারা আমরা আজকে নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করি তারা আজকে এই যে আমি রাশিফল জেনে আমার ভবিষ্যৎ জানার প্রবণতা আমার ভিতরে তিনি দীর্ঘ এক মাস এই হাদিস আমাদেরকে শিক্ষা দিচ্ছে মুসলিমা বিশ্বের কথাও যদি অমুসলিমদের পক্ষ থেকে আক্রান্ত হয় আক্রমণের শিকার হওয়া সমাজ একটু হাদিসেই বলা হচ্ছে হাদিসের শুরুতে আনাস রাজি আল্লাহ জিজ্ঞাসা করলেন যে রাসুল সালাম কখন পড়তেন রুকুর আগে না পরে তিনি বললেন যে কনুদ পড়তেন কাবলা হু রুকুর একাধারে রুকুর পরে কোনুদ পড়েছেন এটাই হচ্ছে কোনুতে নাজেলা কোনুতে নাজেলা এটি অন্য কোন নফল সালাতে নয় বরং এটি ফরজ সালাতের শেষ রাখাতে যে কোনো অর্থেই হতে পারে তবে রাসুল সাল্লাম বিশেষ করে ফজরে বেশি পরেছেন ফজরের শেষ রাখাতে অথবা মাগরীবের শেষ রাখাতে জহরেও পড়েছেন সই বখারিত এসেছে ইমাম এবং মুক্তাদি সকলে হাত তুলে এই কোনুতেন নাজিলা অর্থাৎ বিপদগ্রস্ত মুসলিম সমাজের জন্য বিপদ থেকে মুক্তির জন্য এবং আক্রমণকারীদের ধ্বংসের জন্য যে দোয়া করা হয় এটাই হচ্ছে কোন তেন জিলা রাসুলসাল্লাম ও সাহাবাইকারদের সন্না অনুযায়ী আমাদেরও সম্ভব অনুযায়ী বা যখন প্রয়োজন দেখা দেয় তখন সেটাও আমরা আমুল করতে পারি আপনার কথার আলোকে এটা হয় যে বর্তমানে দেখা যায় যে অনেক সময় ধনী রাষ্ট্রগুলো মুসলিম রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত সংখ্যালঘু মুসলিম রাষ্ট্রের উপরে বা অধিবাসীদের উপরে অনেক জুলুম নির্যাতন করছে তখন আমরা ওই জালেমদের বিরুদ্ধে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে হুকুম এটা বাস্তবায়ন করা তো অত্যন্ত জরুরি কিন্তু পরিবেশ পরিস্থিতিও অনেক সময় লক্ষ্য করতে হবে লক্ষ্য করতে হবে সহায়ক কিনা বা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় কিনা এগুলি লক্ষ্য করেই কিন্তু এই মানে দোয়াটা বা এই কুনুদটা আপনার চালু করা বা আমল করা যেতে পারে আপনারা শুনতে ছিলেন। এই যে যাদের ছিলেন্লাহ যাদেরকে তিনি ছিলেন। প্রতারণার শিকার হয়ে একটি এলাকায় তাদের এই মর্মান্ত্রিক হত্যাকাণ্ডের এই ঘটনা এবং তার থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের আলোচক আলোচকমণ্ডলে আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলেন এর থেকে শিক্ষা গ্রহণ করে আমরা বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করব এবং তাদের কল্যাণ যাতে অব্যাহত থাকে সে মর্মে পদচারণা ফেলতে আল্লাহ সুহ আমাদেরকে তৌফিক দান করুন সকলেই বলে আমিন অকৌলকাউলি হাদা। استaghfırullahi wa lakum wa lisa'i lil muslimin. Assalamualaikum wa rahmatullahi wa আপনার আপনার পারে শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক বাইশ টাকা পাঠি আমাদের ইমেল করুন মানবতার সমাধান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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলা